is what china calls a vocational training center but it looks more like a prison the Chinese government has put xinjiang under virtual lockdown Observers say authorities have set up more than 7,300 police monitoring stations, confiscated the passports of most Uyghurs, and some parts of the region have forbidden parents from giving their newborns Muslim names. Inna alhamdulillah, <laughs> wassalatu wassalamu ala rasulillah, amma ba'd. একটি নিপীড়িত জনপদের গল্প বলি বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারের গল্প প্রায় দেড় কোটি মুসলিম যেখানে নিজ মাতৃভূমিতে চরম নিগ্রহের শিকার মুক্ত আকাশের নির্মল বাতাস এখানে গুমট হয়ে বয়ে যায় চকচকে রোদেলা দুপুরেও এই জনপদের ভাগ্যাহত মানুষগুলোর দিগন্ত ঘন আধারে ছেয়ে থাকে শুল্ক পক্ষের চাদুয়া স্নিগ্ধ আভা এই জনপদের আকাশে কৃষ্ণতায় হারিয়ে যায় এই জনপদে সকাল সন্ধ্যা রাত দুপুরের মাঝে কোন পার্থক্য নেই প্রিয় উম্মা বলছি পূর্ব তুর্কিস্তানের কথা না জিনিস তুর্কিস্তানো তুর্কের অবিচ্ছেদ্য অংশ এর উত্তরে রাশিয়া পশ্চিমে কাজাকিস্তানগিজিস্তান এবং আর দক্ষিণে রয়েছে পাকিস্তান ভারত আর পূর্বে চীনের অবস্থান কোনো কালেই এটি চীনের অন্তর্ভুক্ত ছিল না আর না এরা চাইনিজ জাতিভুক্ত সম্প্রদায় পূর্ব তুর্কিস্তানের আয়তন ছয় লক্ষ ৩৫ হাজার বর্গমাইল যা ফ্রান্সের চারগুণ भारत अर्धेक समान छियानबई हिजड़ी सने विख्यात वीर सेंपति कूत मुस्लिम यह अंचल राजधानी काशगर विजय करें उड़ा दले दले इसलमे दीक्षित तो हन तख से आठारो तिरशी साल पर्त यूरोप और दक्षिण एशियारेधान ये इसलमी सलतान अधीन एक अंगरज्य हिसेबी माथा उचू करेष उन्नीसशनपचाश साले মাউসেতুং এর কমিউনিস্টদের হাতে পূর্ব হয়। সেই থেকে বিয়েছেন তুর আফগানে ইউরোপে যারা মাটি কামড়ে আছেন তাদের উপরেই চলছে লোমহর্ষক নির্যাতন মুসলিমদের কাছে ভদ্র সাজা এই চায়নারাজ্যে কতটা জঘন্য আর বর্বর তার ছিটে চিত্র যা আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে बड़ प्रदेश ये चीन यूरोप संजोग स्थापन करनीमपर मुस्लिमरा उपहार हिसाब से शुनु तरह हृदय विदारक घटना विशाल विस्तृत পূর্ব তুর্কিস্তানের সাথে বহির্বিশ্বের যোগাযোগের কোনো সুযোগ নেই এখানে ইন্টারনেট সংযোগ কেবল অভ্যন্তরীণ স্বল্প পরিসরে অনুমোদিত যার কারণে সেখানের ভয়াবহতা আমরা জানতে পারি। নজরদারির জন্য প্রতিটি উইঘুর পরিবারে চীন সরকার সরকারি এজেন্ট নিয়োগ দিয়েছে যাদের কাজ হল কোনোভাবেই যেন মুসলিমরা ঘরে লুকিয়ে লুকিয়েও ধর্মকর্ম না করতে পারে তা নিশ্চিত করা হাজার হাজার বদ্ধ কারাগারে লাখ লাখো মুসলিম মানবেতর জীবনের ঘ্লানি বইবার আছে। রাজনৈতিক দীক্ষার নামে তাদের কমিউনিজম আর নাস্তিকতার শিক্ষা দেয়া হচ্ছে জোর করে মুসলিম মেয়েদের বাধ্য করা হচ্ছে চীনাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে রমজানের রোজা রাখা নিষিদ্ধ এখানে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে মদের আসর বসিয়ে মুসলিমদের মদ পান করতে বাধ্য করা হচ্ছে মসজিদগুলোর বেশির ভাগ সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ইসলামী নাম রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহর সাল আলী ওয়াসাল্লামের নাম যেসব স্থাপনায় যুগ যুগ ধরে লিখিত ছিল তা মুছে ফেলা হয়েছে গত বছর মাত্র আশি জন মুসলিমকে হজ পালন করতে দেওয়া হয়েছে সব বয়সের উইঘুর মুসলিমদের কমিউনিজম ও নাস্তিকতা শিক্ষা দেওয়া হয় বোরকাপড়া নিষিদ্ধ এমনকি মুসলিম নারীরা কোমরের নিচে প্রলম্বিত শালীন পোশাকও পড়তে পারে না প্রকাশ্যে রাস্তায় ধরে ধরে পোশাক কেটে ছোট করে দেওয়া হয় সবচেয়ে মারাত্মক ব্যাপার যা বিশ্ব জানে না তা হল উত্তি পরাশক্তির দেশ চীন তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এই পূর্ব তুর্কিস্তানেই করে যার প্রভাবে এখানের আবহাওয়া অত্যন্ত বিষাক্ত এর কারণে নানান মরণ বেধি ছড়িয়ে পড়ছে এখানের মুসলিমদের মাঝে মোট কথা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে ঠিক রোহিঙ্গা মুসলিমদের মতো তাদের অপরাধ কি এটাই নয় যে তারা মুসলিম আল্লাহ তালা বলেন যে আজ কানে তালা এটে আছে তাই বর্বর পিসাচরা আমাদের ভাইদের উপর এত অমানবিক অত্যাচার অব্যাহত রাখার পরও তারাই চায়নাদের বড় সমাদরে বরণ করে এদের মুসলিমদের বন্ধু মনে করে তৃপ্তির ঢেকুর তুলে आश्चर्य जन देखी चीन निज देश मुसलिम देते दीजे टुपी तस्बी ठीक सरबराह करोटी डलारे मुनाफा लुटे निच्छे मुस्लिम देर बोका बनिए प्री उम्मा खुश कख आसबे अपन कथा की आवेग मना है आज जदि एक आग जज्बाओ उम्मार तरुण युवक माध्यम अवशिष्ट थकत तर बकट करत মনে রাখবেন আল্লাহ লাঞ্চনা জিহাদ পরিত্যাগ করার কারণেই চাপিয়ে দিয়েছেন কোথাও আজ শান্তি নেই আত্মহত্যা মানসিক বিকারগ্রস্ততা বাড়ছে কেন আসমানি গজব জমিনে ধেয়ে আসছে কেন ফিরে আসুন দিনের পথে জিহাদের ঝান্ডা উঁচু করুন আল্লাহর নুসরত পথ দেখাবে ভয় কাকে করবেন আল্লাহকে না নগণ্য মানুষকে মহাপরাক্রমশালী আল্লাহর সামনে কি জবাব দিবেন যখন জিজ্ঞেস করা হবে আমার দেয়া এই সুন্দর পৃথিবীর নির্মল আলো বাতাস ভোগ করলে বিলাসে ভেসে গেলে অথচ তোমার দিনই ভাই বোন এই জগতের আরেক প্রান্তে ধুকে ধুকে মরেছে নারীরা ধর্ষিত হয়েছে শিশুরা নিষ্পেষিত হয়েছে সেই দিনের জবাব প্রস্তুত আছে তো আল্লাহর কাছে এই অভিযোগ দিলাম রব প্রাণহীন এ জাতির হৃদয়ে চেতনা দিন যা তাদের আলোড়িত করবে নিস্তেজ হৃদয়ে জ্বালাবে প্রতিশোধের আগুন কবি বড় হৃদয় নাড়া দেয়ার মতো কথা বলেছেন ওহে প্রলয় করে ঝড় এদেরও কিছু আঘাত করো আশ্চর্য এরা পারে বসে তামাশা দিচ্ছে উত্তাল সমুদ্রে বহে তুফান কাপে নাও বাঁচাও বাঁচাও ডেকে চিৎকার মানবে এরা কেন হয় মজা লুটে আল্লাহ আমাদের ক্ষমা করুন আওয়ানা আনীলহামদুলিল্লাহ রবিল